সম্মানিত হাজার শুনবো আজকে ইনশাল থেকে গত সপ্তাহে আমরা এসেছি সুরা অবতীর্ণ একটি সুরা অনেক রেওয়ায় পাওয়া যায় এই সুরাটি সম্ভবত দ্বিতীয় ওয়াহি ছিল প্রথম ওয়াহি ছিলা বেসমের রব্বিক্লা খালাক তারপরে বেশ একটি লম্বা গ্যাপ হয়ে যায় এই গ্যাপের পরে আরেকটি সুরা আসে সে সুরা হচ্ছে এবং এ বিষয়ে এসেছে সহি সাহাবি জাহির আব্দ বলেছেন তারপরে নাজিল হওয়ার পরে তো জানেন তো উনি ভয় পেয়ে গেলেন গিবরিল্লাম ধরে যখন ওনাকে আলিঙ্গন করলেন বলেন এক্লাদি খালাক তিনি বুঝতে পারেনি কি ঘটনা হয়েছে এবং এই একটা সিন হঠাৎ করে একটা লোক খুব শক্তিশালী মনে হলো তার নিজের পরিচয় দিল না এবং কেন শেখানো হচ্ছে কিছু বলছেন না একদি বলে ছেড়ে দিয়েছেন তিনি বুঝতে পারেননি তিনি এই কারণে একটু ভীত হয়ে গেলেন এবং যার ফলে একটু জ্বর এসে গেল ঘরে গিয়ে বললেন জামেলুনি জামেল উনি দা সির উনি আমার জ্বর এসে গেছে আমাকে কাপড় চোপড় দিয়ে সোয়াই দাও কি দেখলাম কি আসলো এরকম করে বললো তারপরে ঘটনা আনহা বললেন চিন্তা করেন না নিশ্চয় ভালো কিছু এসেছে খারাপ কিছু আসবে না জিনুতান এগুলো কিছু আসবে না কি বুদ্ধিমতী মহিলা ভালো কিছু নিশ্চয় আসে এখন ভালো কি তিনি তো আর একদিন বুঝেন না ভালো কিছু কেন মনে করলেন এই জন্য মনে করলেন বললেন আপনি এত ভালো মানুষ কারো ক্ষতি করেন না সবার উপকার করেন বিপদগ্রস্ত লোকদেরকে সাহায্য করেন আমার তো মনে হয় না যে আল্লাহ তারা এত ভালো মানুষের জন্য তিনি তখন শহীদরিকায় খ্রিস্ট ধর্মকে অনুসরণ করার চেষ্টা করছেন অনেক কাছে গেলেন আপনারা ইতিহাস পড়েছেন সেখানে যাওয়ার পর সব ঘটনা শুনে করা কাইনে নাউফল রাদ আনু কি বললেন যে আপনি তো নবী হতে হয়ে গেছেন এটা আপনার কাছে জিবরাইসালাম এসেছে যিনি সমস্ত নবীদের কাছে আল্লাহ তালি নিয়ে আসেন ও চিরে আপনি সব খবর পেয়ে যাবেন আপনার উপরে গুরু দায়িত্ব এসে যাচ্ছে আপনি বিশাল এক ব্যক্তি সৌভাগ্যবান আপনি আখরি নবীর আখেরি জমানার সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আপনি সমস্ত নবীদের সর্দারের দায়িত্ব পালন করবেন অনেক চ্যালেঞ্জ আসবে আপনাদের পক্ষ থেকে আপনাকে আপনার এলাকা থেকে বের করে দেবে বহিষ্কার করবে আমার যদি জওয়ান কাল থাকতো বেঁচে থাকতাম তাহলে ওই সময় আপনাকে আমি সাহায্য করতে এগিয়ে যেতাম কিন্তু আমার তোমার বয়স শেষ এইসব কথাবার্তা শুনে সর সাল আলাম বললেন আমখ রেজি আহুম আমার লোকেরা এত মহব্বত করে আমাকে আলামিন বলেছে তারা আমাকে আমার দেশ থেকে বের করে দেবে কি বলেন করবে। এটা সারা সব নবীদের সঙ্গে হয়েছে হবে। যারা দিনের কাজ করবে বাতিন সমাজ তাদেরকে খুব মহব্বত করে নাকি একই রকম ট্রিটমেন্ট করে আপনাকেও করবে তখন রসুল সালাম বুঝলেন ও তিনি নবী হয়ে গেছেন এরপরে বেশ কিছুদিন চলে গেছে এখন তিনি অপেক্ষায় আসেন কিছু ট্যার পাইলেন ওরা কেফল বুঝাই দিলেন আপনার অনেক কাজ আছে আপনাকে অনেক দিন হয়ে গেছে তো এরকম অবস্থায় তিনি আছেন একদিনের ঘটনা তিনি বলেন যে আমি যাওয়ার তুমি হেরা হেরা গুহায় বেশ কিছু সময় কাটালাম ফেলাম বা জিওয়ারি যখন আমার সময় পার হয়ে গেল হেরা গুহাতে যে কয়দিন যতক্ষণ থাকার আমি তখন টাইম শেষ করে নিচে নেমে আসলাম হাবু গুহার থেকে নামলাম নিচে হেরা গুহা উঠছেন তো মক্কা শরীফে কত কিছু জায়গা খেয়াল আছে তো উঠা নামা এত সহজ না কত কষ্ট করেছেন দিনের জন্য তিনি ফানুদি আমি যে নামলাম দেখি যে আমাকে কে ডাকছে কি আমাকে ডাকলো ফনাদার তো আনী ডান দিকে তাকালাম আমাকে কে ডাকলো ফলাম আরশাই আন কিচ্ছু দেখি না তো ফালাম বাম দিকে তাকালাম কাউকে দেখি না অনাদার তো আমি ফালাম আরাশাই দিকে দেখলাম ওদিক থেকে ডাকলো নাকি তাও কাউকে দেখি না ওনাদার তো খালফি ফালাম আন পিছনের দিকে তাকালাম ওদিকেও কাউকে দেখি না মুশকিল কোন দিক থেকে আমাকে কি ডাকলো ফারা ফা তুরা আসি ফারা সাহি দেখ আর ওখানে হাদিসে নাই হাদিসে অন্য কথা আসে ফা আতাই যা দেখে যা হইলো অবস্থার আলোকে আমি তো সাংঘাতিক ভাবে ইয়ে হয়ে গেলাম ভীত হয়ে গেলাম আমাকে কম্বল দাও কম্বল দিয়ে ঢেকে ফেল আবার মাথার মধ্যে ঠান্ডা পানি দাও এটা কি শীতও লাগে গরমও লাগে দু মাঝে মধ্যে শরীর খারাপ হলে এরকম লাগবে কতক্ষণ শীত লাগে ঠান্ডা লাগে কতক্ষণ গরম লাগে শরীর এই অংশে ঠান্ডা লাগতেছে আর মাথা দিয়ে গরম বের হচ্ছে মাথায় পানি দেওয়া গায়ের মধ্যে কম্বল দাও জ্বর হলে দুইটাই লাগে না জ্বরের অবস্থায় তাপ আসলে শরীরে কি করেন ছোটকালে দেশের অবস্থা মনে আসতো গায়ের উপরে খেতা কম্বল যাই দিছি আবার মাথার মধ্যে পানি দেওয়া লাগছে তো ওই সিচুয়েশন ওনার দুইটাই করা লাগছে যে আমার গায়ে কম্বল দাও আর মাথার মধ্যে পানি দাও ঠান্ডা পানি দাও আমাকে তারা কি করলো কম্বল গাছ দিল এবং তখন তিনি দেখলেন যে এই আমার উপরে তখন সুরা নাজিল হয়ে গেল মু আবু সালা বলেন যে রসুল ইউহাদেশ কিছুদিন প্রথম ওহী নাদির থেকে দ্বিতীয় আসার মাঝখানে অনেকদিন লম্বা সময় একটা গ্যাপ পার হয়ে গেল দীর্ঘ সময় ও আসলো না তিনি অপেক্ষায় আসেন ই একদিন আমি এভাবে হাঁটছিলাম চলছিলাম ওই হেরা গুহার থেকে নেমে পাহাড় থেকে নেমে সাউতামা আসমান থেকে একটা আওয়াজ শুনলাম ফারাফা তেবালাসমা তখন আমি আমার দৃষ্টিকে আকাশের দিকে দিয়ে তাকালাম দেখতে পাচ্ছি যে ওই আমার কাছে প্রথম এসেছিলেন কোথায় খবর নিয়ে যিনি আসছিলেন তিনি একটা বিশাল চেয়ারে বসে আছেন। চেয়ারের এর সাইজ হল জমিন থেকে আসমান পর্যন্ত এত ব্যস্ত এত বড় এত বিশাল ওই অবস্থা দেখে ওনার এই সাইজ দেখে আর চেয়ারের সাইজ দেখে আমি ভীষণভাবে ঘাবড়িয়ে গেলাম অন্যান্য রেয়া হয়তো আসছে যে জিব্রিল্লামকে তিনি ছয়শ পাখা সহকারে দেখছেন ওই সময় এবং ওনার পাখা দিয়ে পাখাগুলো ওনার সাইজ পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত পুরোটাকে কাভার করে ফেলেছে জিব্রিল আলাম অরিজিনাল সাইজ এত বড় বিভিন্ন দাহিয়া কালবি সাহাবের সুরত কাছাকাছি ছবি বা সাইজ নিয়ে আসতেন বা ওনার আকৃতি নিয়ে আসতেন কিন্তু কয়েকবার আসছেন অরিজিনাল সাইজ ফার্স্ট টাইম এই সাইজ দেখে প্রথমবার তো অপরিচিত মানুষ সিনেমা সুনে না ধরিয়া আলিঙ্গন করতেছে ওইটা দেখে ভয় পাইছেন এবারে তো অরিজিনাল এত বড় সাইজের কিছু একটা দেখে তিনি এখন হুঁস যখন আসলো তুই এমন ভয় পেয়ে গেলাম যে জমিনে পড়ে গেলাম বেহু সরে আসলো ফাইজাস যে তুই আহলি আমার পরিবারের কাছে চলে আসলাম দৌড়ে বললাম জাম মেলুনি জাম মেলুনি আমাকে দাও কম্বল দাও যে মাথায় পানি দিয়ে কথা তারপর ও কম্বল মুড়ে শুয়ে থাকা ব্যক্তি উঠেন জলদি করে লোকদেরকে সতর্ক করেন কুম হলো উঠেন আপনি উঠেন কতক্ষণ ঘুমাবেন আর এটা তো আমরা পড়তিছি তো আমরা বুঝি আল্লাহ আপনি কতক্ষণ ঘুমাই তাক উঠেন জলদি করে এই বেঁধি করতেছি কেন আর এই বেয়া দবি কি উঠেন? আমরা কি বলতে নাকি এই যে এই যে উল্টা পাল্টা দরদ কতগুলো বানাই মানুষের ম্যান মেয়ের দরদ বানাই ভিতরে ঢুকাই দিয়েছে সব উল্টা পাল্টা করলাম কিছু রাখছে কোরআনের আয়াত ওগুলো তো ঠিক আছে সুরা সুরাই আসেন বিভিন্ন সুরা আয়াত কিছু রাখছে দুইশো একটা হাজির দোয়া টোয়া আর এতগুলো বানাইছে বিভিন্ন এগুলো কোন দরকার আছে নিজেরা কেন বানাইতে দোয়া দরুদ সব করার যেগুলো আল্লাহ মাধ্যমে যথেষ্ট নয় কি আমি একটা বসে বসে দরকার আছে আপনি একটা বানানোর দরকার আছে আমার উস্তাদ বানানোর দরকার আছে একটা আমার উস্তাদের বড় উস্তাদ হইলেও তার কোন রাইট আছে বানানোর দরকার কি এগুলো দোয়া দরুদ এগুলো রসুল্লাহ আসল আল্লাহ তালা পক্ষ থেকে যেগুলো আনছেন ওগুলা কি কেফাইয়া ওগুলা যথেষ্ট না তাদের চেয়ে ভালো একটা আমি বানাইতে পারবো আমার পারবে বড় ইমাম বানাইতে পারবে কারো লাইট নাই দরকার নাই এই সমস্ত লাইনে যাওয়ার কাজী যদি অজিফা পড়তে হয় সহিজিফা পড়েন সেটার নাম দোয়া দরুদ যেগুলো রসুল্লাহ সাল্লাহ আসলাম থেকে পাওয়া গেছে সেটার নাম কি বলছি হেসনুল মুসলিম শাহী তরিকায় পাওয়া বুহারি মুসলিম হাদিস থেকে এটাই যথেষ্ট আর সুরা পড়তে হলে অজিভা থেকে পড়ার দরকার নাই সুরা পড়তে হলে কোরআন শরীফই যথেষ্ট নাকি যথেষ্ট হবে না আবার অজিফা খতম করে কিছুদিন আগে যখন প্রথম প্রথম বাসি আমি সতেরো আঠারো বছর আগের কথা তখন অজিফা খতম করে আবার দোয়ার জন্য দরখাস্ত দিত এখন ওইটা থামছি আলহামদুলিল্লাহ তারপরে কোরআন শরীফ খতম করে দোয়ার জন্য দরখাস্ত দেয় তো করামসাহিব খতম তো আপনি নকল এবার আমি এ বাদত করবো তো আপনি ওই সময় দোয়াটা কবুল হয় আপনি করান করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মন খুলে নিজের জন্য পরিবার দোয়া করেন আমি খতম করেছি দোয়া করেন সবাইকে নিয়ে এই খবর দেওয়া দরকার কি এই অ্যাডভার্টাইজমেন্টের দরকার কি আমি খতম করে ফেলছি আপনি তাহাজ ঘরে পড়ে কইবেন আমি তাহাজ পরে আসছি একটু সবাইকে নিয়ে আমার জন্য দোয়া করেন আপনি নকল এবাদ করছেন আলহামদুলিল্লাহ আপনি নকল রোজা রাখছেন কবি সবাই যেন এগুলো অতিরিক্ত কোন অতিরিক্ত কাজের দরকার নাই এপাদত করব আমল করব দোয়া করব তেলাওয়াত করব খতম করব আমার সঙ্গে আল্লাহর সঙ্গে ওটা থাকুক নকল ইবাদত এ কি বলে যে আপনার ঢাক পিটাইয়া ঢোল পিটাইয়া এটাকে অ্যাডভার্টাইজমেন্ট করে মাইকে প্রচার করা দোয়া করার দোয়া নেওয়ার দোয়া থাওয়ার এটা ঠিক নয় আপনি দোয়া করেন আল্লাহ তালার কাছে কোরআন খতম করে দোয়া করলে আল্লাহ তালা কবুল করবেন ইনশাল্লাহ কারণ অনেক বড় নেকামল করেছেন তাহায করে দোয়া করলে আল্লাহ তালা কবুল করবেন দান খরাত করে দোয়া করলে আল্লাহ তালা কবুল করবেন যে কোনো নেকামল করে দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন যাই হোক কুমকুম ইয়া হাবিব ইয়া দরকার আছে ওইটা দরকার নাই আল্লাহম সাল্লাহ আল্লাহ মুহম দাবিবির মধ্যে নাই ঠিক আছে তাহলে কুম ফ হে নবী ফাহ এবার দাওয়াতি কাজ করেন সতর্ক করেন সতর্ক করবেন মানে অর্থ কি নাফরমানি থেকে সেরেক থেকে সাবধান করেন জাহান নামের আগুন সম্পর্কে সাবধান করেন দাওয়াতি কাজের মধ্যে দুইটা জিনিস আছে একটা হলো তার একটা হল তার হিব তারগীব হলো লোকদেরকে উৎসাহিত করা আর তারিব হলো লোকদেরকে উৎসাহিত করা তার হলো লোকদেরকে ভয় দেখানো দুটাই দাওয়াতি কাজ এবং এই জন্য রসুল্লাহকে আল্লাহ তালা বলেছেন বাসিরা মানিরা তিনি বাসির সুসংবাদ দান করেন আর নাজির তিনি সতর্ক করেন বা শির সুসংবাদ দান করেন অর্থ হচ্ছে যে মানুষ নেকে আমল করলে আমলে সালে হাত করলে আল্লাহ তালার হুকুম মানলে তাদের জন্য কি আল্লাহ আমার জানাতে রেখে দিয়েছেন এগুলো শুনান উৎসাহিত করেন আর নাজির অর্থ হচ্ছে সাবধান করেন সতর্ক করেন তারা যদি আল্লাহ তালার নাফর মানে করে সেরে কুফর এবং বাতির তরিকার উপরে থাকে তাদের ধ্বংস জাহান নামের আগুন কি পরিমাণ হবে এগুলো শুনান দুইটাই করার কথা কিন্তু এখানে বললে শুধু কুম্ফা উঠেন আর সতর্ক করেন আছে কিন্তু কোনটার বেশি বলা হয়েছে সাবধান করতে দেখেন মানুষকে বিপদ থেকে বাঁচানোটা হচ্ছে আসল বড় দরকার এখন কাউকে আপনি আরো ভালো কিছু দিবেন এটাও দরকার আছে কিন্তু বিপদ থেকে বাঁচাটা কিন্তু প্রায়োরিটি এই জন্য শুধু ফজিলতের ওয়াজ করলে হয় না শুধু ফজিলতের ওয়াজ না ফজিলতটা হল তার হিব পাশাপাশি তার লাগবে সতর্ক করতে হবে এই জন্য আপনারা তারা দাওয়াতি কাজ করেন শুধু ফজিলত না ফজিলতা রাখবেন আবার কি করতে হবে মানুষকে সাবধান করতে হবে আজাদ থেকে ভয় থেকে এটা কিন্তু এক নম্বর ফজিলতটা দুই নম্বর সারা জীবন যদি ফজিলত থাকে শুধু আর ওইটা নাই তাহলে কিন্তু কোরআন হাজি উভয়টাকে সামনে রেখে দিনী দাওয়াতি কাজ না করলে এই দিনী দাওয়াতি কাজটা পূর্ণাঙ্গ হয় না এটা অপূর্ণাঙ্গ থেকে যায় এটা চিন্তার খোরাক আমাদের জন্য আল্লাহ তালা বলছেন খুমদের আপনি উঠেন এখন শুয়ে থাকলে কম্বল গায়ে দিয়া হবে না কাজ ডিউটি আছে আপনার নবুগতের দায়িত্ব হচ্ছে অনেক কাজ করতে হবে এখানে আল্লাহ অনেক কাজের জিম্মাদারি সম্পর্কে ইঙ্গিত দিলেন সতর্ক করলেন এবং ওনাকে রেডি করতেছেন মেন্টালি যে আপনার অনেক কাজ আছে আপনি শুয়ে থাকলে হবে না এরকম কিছু পরিস্থিতি আপনাকে আরো সাহসী হওয়া লাগবে সোজা কথা এরকম দিয়ে একবার দেখে ভয় পেয়ে গেলে হবে না স্বাভাবিকভাবেই একজন ফেরস্তা আসছেন এটা তো মানুষ না এই তিনি মানুষ হিসাবে ওনার ফেরস্তাকে রিসিভ করতে গিয়ে চিনতে গিয়ে বুঝতে গিয়ে এটা হয়ে গেছে তো আল্লাহ তালা জিব্রাইল আল্লাহ সালামকে ফেরস্তা হিসাবে মানুষের মতো করে পাঠান সেটা তো কিছু স্বাভাবিক এখন তখন এরকম অরিজিনাল সাইডে পাঠিয়েছেন ওটা তো মারাত্মক অবস্থা তো কেউ কেউ হয়তো বলবেন যে আল্লাহ ওরিক না পাঠালে তো চলত ওনাকে ভয় না দেখাইয়া দেখেন আল্লাহ তালা ওনাকে দেখাইতেও চান যে জিব্রাইল আলসালামের যে ফেরেসটা আপনার কাছে পাঠায় তিনি কেমন অস্তিত্ব আপনি দেখেন একটু যে এই জিব্রাইল ওহিমিয়ে আসছে কি ধরনের জরুরি কথা বাণী আল্লাহর পক্ষ থেকে কাকে দিয়ে পাঠানো হচ্ছে এটার ওজন বোঝার জন্য এটা কিমত বোঝার জন্য ওরকম সেকেলের দরকার আছে এর মধ্যেও একমত রয়েছে তারপরে আল্লাহ আল্লাহতালা বলছেন যে ওয়ারাবাকের আপনার রবের হক আছে আপনার প্রতি আপনার রবের বড়ত্ব বর্ণনা করেন আপনার রবের মহত্ব বর্ণনা করেন আপনার রবের বড়াইয়ের গুনগান গাইতে হবে আপনাকে এই দিন ওর কাব্যের কাব্যের অর্থ হল আল্লাহ আকবর বলা আমরা বাংলা বলি না তাকবির তাকবীর আরবি শব্দ নারা রা থেকে আসলো এটা হলো ফার্সি শব্দ যদি অরিজিনাল এটা আরবি কিন্তু আরবে এবার আরবে আরবিতে এইভাবে এই সেন্স ইউজ করে না ফার্সিতে যেভাবে করা হয় সেখান থেকে উর্দুতে সেখান থেকে বাংলায় আসছে না অর্থ হলো স্লোগান না রায় তাকবির অর্থ হল তকবীর স্লোগান আমাদের বাংলাদেশের স্টাইলে না রায় তাকবির আমরা বলি তাই না আর এই দেশে তাকবীর বলে আল্লাহ আকবার। তাকবীর এবং কাব্যের একই রুট থেকে এসেছে মানে আল্লাহ বড় এটা বলেন আর আল্লাহ বড় বলার স্লোগানটার নাম কি আল্লাহ আকবর এটাই হলো তাকবীর তাকবীর মানে আল্লাহকে বড় করে বলা আর সেটা তাকবীরের জন্য যে শব্দটাকে ঠিক করা হয়েছে সেটা হচ্ছে আল্লাহ জন্য সব শব্দ কোনটা সুহান আল্লাহ তাহম এর জন্য শব্দ কোনটা আলহামদুলিল্লাহ তারপরে কি আছে জন্য কি আছে লা ইলাহা যাই হোক তাহলে ওরবা কফ আপনার রবের বড়ত্ব বর্ণনা করেন জাহির করেন বড় এই স্লোগান দেন আল্লাহ আকবার বলেন শুধু আল্লাহ আকবর আল্লাহকে এইভাবে বড় মনে করা মানে আল্লাহ আকবার অর্থ কি তাতে মনেই থাকে না থাকে না খেয়াল আসে আর আল্লাহ আকবার বলতেছি তো শুধু মুখে আল্লাহ আকবার বললে হলো না আল্লাহ আকবারের সেন্সটা কি অর্থ কি কনসেপ্ট কি কি বুঝায় এটাকে অন্তর দিয়ে উপলব্ধি করা অন্তরে জাগরুক থাকা তাহলে তাকে আসল অর্থ আদায় হয় আল্লাহকে দিকে চলে যায় এরপরে মানুষ অনেক সময় অনেককে ভয় করে কেউ পুরুষকে ভয় করে আল্লাহ থেকে বেশি ভয় করে তাই না যারা ক্রাইম করে অথবা যারা অপরাধী তারা খালি দেখে যে পুলিশ কোন ধরে ফেলবে এই জন্য পুলিশকে খুব ভয় করে এই জন্য পুলিশের সামনে ক্রাইম করবে না আল্লাহ তালা ওই রকম ভয় করে সে ক্রাইম করে কেমনি কারণ আল্লাহ দেখতেছেন কোথায় করছে কেউ না দেখলেও পুলিশ না দেখলেও আল্লাহতালা দেখেন তো আল্লাহকে ভয় করা আল্লাহকে বড় মনে করা এটার অনেক অর্থ কিন্তু শুধু নারায় থাকবে আল্লাহ বলে অথবা আল্লাহ আকবর বলে আল্লাহ আল্লাহ করে আল্লাহ তাহলেই আল্লাহ আকবার সত্যি আমি স্বীকার করলাম আমি আল্লাহ আকবার মুখে বলি না আমাদের বলি কাজে কর্মে আল্লাহকে ভয় করি না হারাম হালাল বাদ বিচার করি না শরীয়তের হুকুম মানি না কবিরা গুণামেদে ঢুকে পড়ি পর্দা পুষিদা ঠিক রক্ষা করি না নামাজ রক্ত আদায় করি না তাহলে আল্লাহ আকবার এটা কি হক আদায় হলো তো এই মেসেজ এখানে দেওয়া হচ্ছে কি শুধু আল্লাহ আকবার বলা নয় যে আল্লাহ তালাকে বড় ঘোষণা দেন মনে রাখেন হিসেব করে চলেন সময় মাইন্ডে রাখেন যে আল্লাহ তালার সত্তা এত বড় আল্লা তালার এত ক্ষমতা আছে আল্লাহ দেওয়া হচ্ছে আল্লাহ তালা যে মাকাম আছে আল্লাহ তালা যে পজিশন আছে ওইটাকে যখন মানুষ সত্যিকার অর্থে মানে তাহলেই আল্লাহকে বড় মনে করে ওয়াসিয়া আপনার কাপড় চোপড় পাক পবিত্র করেন আপনার কাপড় চোপড়কে পাক পবিত্র রাখেন তাহলে কি রসুল্লাহ না কাপড় পরতেন নাকি ওনার তবিয়তকে আল্লাহ শরীফ শরীফ করে রেখেছেন তো ছোটকাল থেকে। তো এটার দুইটা অর্থ আছে একটা অর্থ হলো যে আসলে তো শুধু ওনাকে লক্ষ্য করে কথা বলা হচ্ছে ওনার মাধ্যমে উম্মদকে পাক পবিত্র কাপড় চোপড়ে মেয়েদের পাক সাফ রাখার তাকিদ এখানে রয়েছে যে মুসলমান তাদের কাপড় চোপড় সবসময় কি থাকবে পাক থাকবে কাপড় চোপড় পাক কেমনে থাকে না পাক কেমনে হয় আমরা জানি টয়লেটে গেলে যদি আপনি পানি খরচ না করেন অথবা ঝিলাকলে ব্যবহার না করেন টিসু ব্যবহার না করেন তাহলে না হয়ে যাবে তাহলে আমরা মোটামুটি পাক পবিত্রতা থাকা এবং রাখার এই প্র্যাকটিস এটা আমাদের জীবনের অংশ হয়ে যাবে কোনো মুসলিম নাপাক পাক কাপড় নিয়ে ঘরে থেকে বের হবে না কারণ সামনে নামাজ আছে তাকে মসজিদে যায় না কাপড় নিয়ে জওয়ান মাঝ বয়সী এরকম লোকদেরকেও দেখা যায় নামাজের রক্ত হয়ে গেছে কোনো জায়গায় দেখবেন আপনি তারা নামাজে যাচ্ছে না আপনি বললে নামাজে আসেন না নামাজে ঢুকে পড়েন দশ পনেরো জন আমরা বোধ প্রথম জামাত পনেরো বিশ জন করলাম দশ জন পরে জামাতে এরকম দশ পনেরো জন পথে হলো লোক আসি হাজার খানিক সব মুসলমান বিয়ের পার্টির মধ্যে এই কজনে মাত্র নামাজ পড়লাম বাকিরা তো বলো না কেন যদি কাউকে জিজ্ঞাসা করেন পড়েন না আমার কাপড়টা ঠিক নাই বলি যে বুড়ো মানুষ নাকি ঠিক নাই কেমনে কে গোটায় রাখতে হবে কেমনি পাক সাপ থাকতে হবে এটা তো একটা মিনিমাম ইমানের অংশ মোমের জীবনে না পাক কাপড় নিয়ে এসে চলবে তেমনি প্রশ্নই আসে না কাজেই কাজে এটা ওনার জন্য শুধু নয় আমাদের জন্য অফিয়া কাফা কফা তহ ওনার মাধ্যমে আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে যে আপনার কাপড় অর্থ যে পাকিজিক্যালি কাপড় চোপড় যেন আমাদের সবসময় পাক থাকে কারণ মুসলমান দেখেন না পাক কাপড় পরা না যায় না আপনার অনেক সময় গোসল ফরজ থাকে আপনি শুয়ে আসেন সকালবেলা হজর রাখ উঠে গোসল করবেন এটা না যায় কোনো গুনার কাজ হয় নাই কিন্তু যখন মুসলমান এইরকম ঘরে বাড়িতে থাকলে একটু পরে গোসল করবে বা কাপড় চেঞ্জ করবে ঠিক আছে কাপড় নাপার লাগলেই সঙ্গে সঙ্গে হারাম হয়ে গেছে আর পড়া যাবে না এরকম না কিন্তু যখন বাইরে আসবে নামাজের পাঁচটা ওয়াক্ত আসে এবং তার হায়াত মতো অনেক কিছু আছে এই জন্য পারতপক্ষে সে কখনোই না কাপড় নিয়ে বের হবে না কারণ তাহলে তার নির্ঘাত নামাজ কালা হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যেতে পারে এজন্য পাক পবিত্র থাকতে হবে তাই ফিজিক্যালি কাপড় পাকের কথা এখানে এসে গেছে কোন কোনো তাফসিরে এসেছে যে এটা তার কাপড় পাক ফিজিক্যালি যে হতে পারে কাপড় পাক করতো না মুশ্রেকদের আরবদের এরকম ছিল মুসলমানদেরকে তার বিয়ে দেওয়া হচ্ছে তালিম দেওয়া হচ্ছে তাদের জন্য ওই তাদের যে চলাচরিত্র যেটা আছে সমাজের মধ্যে তারা যেন এটা তার বিয়ে দেওয়া লাগছে এখন তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমরা জন্ম মুসলিম স্বামীতে ছোট কাল থেকে মা বাবা আমাদেরকে অভ্যাস করিয়ে দিয়েছেন তাই না এটা আমাদের কাছে কোন কঠিন বিষয় না বরঞ্চ পাক না হতে পারলে কঠিন লাগতেছে আর যারা এখনো মনে করেন এই যে ইসলাম কবুল করলো আজকে দুইজন ইসলাম কবুল করলেন আলহামদুলিল্লাহ আসার পরে তো এরা তো এরকম অভ্যস্ত হয় নাই এখন অভ্যস্ত হইতে টাইম লাগবে তারা হয়তো আসব ভুলেই যাবে ও তা তো খেয়াল নাই তো এবং তারা জানবে না অনেকে শিখতে হবে এইভাবে তালিম দেওয়া হচ্ছে মুসলমানদেরকে প্রাথমিক জীবনে যে কাপড় পাক পবিত্র করতে হবে এই একটা অর্থ আর দ্বিতীয় তাফির এসেছে যে আরব দেশে কাপড় পরাকে নিজের চরিত্রকে পাক পবিত্র রাখাকে জন্য কাপড় শব্দ ব্যবহার করা হয় যে আপনার কাপড়টা বেশি ভালো না এটার অর্থ হচ্ছে কাপড় হল আপনার লেবাস যেটা আপনাকে আপনার আইফকে ঢেকে রাখার জন্য আপনার লজ্জাস্থানকে থেকে রাখার জন্য আপনি যে ভদ্র সভ্য সেটা প্রমাণ করার জন্য সুন্দর একটা ড্রেস পড়ে আপনি বের হয়ে যান এটা ফিজিক্যাল অর্থে কাপড় ব্যবহার পোশাক ব্যবহৃত হয় পোশাককে আবার আরেকটি অর্থে ব্যবহৃত কর যার আমল আখলাখ চরিত্র ভালো তার পোশাক ভালো এটা আরবিতে ব্যবহৃত হয় যে ওরা গায়ের কাপড় খুবই ভালো তার মানে তার চরিত্র ভালো আর লোকটা গায়ের কাপড় ভালো না তার চরিত্র খারাপ যে আল্লা রহমতে মুসলিম কবি বলতেছেন যে আল্লাহ শকর আল্লাহর প্রশংসা করি যে আল্লাহর মেহের আমি ফেস্কে ফুজুরি গুনা খাতার পোশাক পরি মধ্যে গাদ্দারি আছে। তাহলে মানুষের আখলা টলা চরিত্র দিলের দিক থেকে পাক পবিত্র থাকা মনের দিক থেকে না থাকা এটাও পোশাক হিসাবে ব্যবহৃত হয় আরবিতে তো অনেক মোফা বলেছেন যে আল্লাহ এখানে এটাও যে আপনার নিজের চরিত্রকে থেকে দূরে রাখেন তাহলে আপনি আসল পোশাক পরলেন তো এটা ওনাকে পার্সোনালি বলা হচ্ছে না ওনার মাধ্যমে ও মতকে মেসেজ দেওয়া হচ্ছে তোমাদের যেভাবে দিন যদি গ্রহণ করো তাহলে তোমাদের আমল আখলাখ চরিত্রকে স্বভাবকে সুন্দর করতে হবে বদ আমল থেকে সরে আসতে হবে গুণাকে ছেড়ে দিতে হবে আমল আখলাখের উন্নতি করতে হবে এরপরে বলা হচ্ছে ওয়ারুজ অর্থ কি রুজ অর্থ দুইটা একটা হল মূর্তিগুলো মূর্তিগুলার দ্বারা ইবাদত করতো সেরেক এ সেরেক এর কার্যক্রম এটি একটি তফসির হচ্ছে যে কোন ধরনের গুনা খাতাকেও মিন করা হয় এটা গুনা খাতাও বোঝানো হয় আই উত্তুকিলা আসিয়া সেরেক ছেড়ে দেন এবং গুনা ছেড়ে দেন দুইটা তফসির এখানে এসেছে এটা সাল্লাম জীবনে সেরেক করেননি আলহামদুলিল্লাহ ইসলাম কষ্ট দেওয়া আগেও করেন নাই তাহলে কি এই মেসেজ দেওয়া হচ্ছে যে আমরা যেন সেরেক থেকে দূরে থাকি গুনা থেকে দূরে থাকি ফাহজর এগুলো কিছু থাকলে এগুলোকে বর্জন করো এগুলোকে হিজরত করো হিজরত করার অর্থ হলো ছেড়ে দেওয়া চলে আসা মক্কা ছেড়ে দিয়েছেন হিজরা হিজরত করে চলে আসা আর দান খায়রাত করলে অথবা আল্লাহ তালার জন্য কাজ করলে খুব বেশি করে ফেলছেন এরকম মনে করবেন না কেউ দান খরাত করলে এটা মনে করার আমি কত পয়সা দেয় আমার জিজ্ঞাসা করেনা এগুলো এত টাকা খরচ করে মসজিদ বানালাম আমার একটু সম্মান করে না চেয়ারম্যান বানায় না এরকম মানুষের ভিতরে থাকে এই মসজিদের জন্য দিয়েছেন এত টাকা দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করে না এগুলো এভাবে কেউ দিনের দায়িত্ব পালন করে অনেক বড় দায়িত্ব পালন করতেছে আমি কি করেছি না করেছি আল্লাহর অনেক বেশি বলা কর মনে করবো অনেক বেশি করে ফেলেছ এটা তোমার ক্ষতির কারণ হয়ে যাবে বরংচ যিনি এখলাসের সাথে করবেন তিনি মনে করবেন সুফহান আমি তো যাই করছি এখনো তো আমার বেশি করা হয় নাই এখন আমার অনেক করা বাকি আছে যে ব্যক্তি বেশি করে পয়সা দিচ্ছেন তিনি যদি ওইটা হিসাব করেন যে ব্যক্তি করে নামাজ পড়েন ওনার মনে যদি গর্ব আসে আমি কত তাহাজ পড়ি এরকম যদি ভাব চলে আসে কি হবে এরকম ভাব কার আসছিল বলেন তো শয় তানের এসেছিল সে নিজেকে অনেক ইবাদত করে ফেলে চল না তার কাপড় চলে আসে মাটির মানুষ তৈরি করছে তারা কি করবে না করবে আমি তো অনেক উপরে অনেক টপে আসে এই জন্য করতে রাজি হয় নাই গর্ব অহংকার চলে আসুক কাজে ভালো কাজ করলেও কেউ যদি বেশি করে ফেলেছি এটা ঘোটা দেয় এটা মনে রাখে হিসাব করে এটা তার জন্য লাভ না ক্ষতি ক্ষতির কারণ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে এটা করলে যাবে অনেক বেশি মানে করে ফেলেছেন এরকম একটা ভাব আপনার ভিতরে আসবে ওই ভাবটা ক্ষতির কারণ হয়ে যাবে ওনাকে লক্ষ্য করে আমাদেরকে এই মেসেজ দেওয়া হচ্ছে ওয়ালি রব বি বের আর আপনার রবের জন্য সবর করতে হবে অনেক সবর করা লাগে বিশেষ করে নবীদেরকে অনেক সবর করতে হয় কারণ আল্লাহ এই নবীর যে যে পরিমাণ আল্লাহ যদি না দেন তাহলে এত কষ্ট করা এত সহ্য করা সম্ভব না ফাইদা নাকুর ফায়দা আলী কাহা ইয় যেদিন না মধ্যে দেওয়া হবে না মানে হচ্ছে কাদের জন্য বিশেষ করে আল আল কাসির কাফেরদের জন্য দিনটা মোটেই সহজ হবে না খুব কঠিন দিন হয়ে গেল ওই কাফেররা ওনাকে এত কষ্ট আপনার নিকটস্থ আত্মীয়দেরকে দাওয়াত দেওয়া শুরু করে দেন তখন তিনি দাওয়াত দিলেন দাওয়ালে আবি কবাইস সফর পাহাড়ের পাশে ডাকলেন এসেছে দাওয়াত দিলেন তখন আবু কি বললো তাপবান লাকা। তুমি ধ্বংস হয়ে যাও এই দেওয়া দেওয়ার জন্য আমাদেরকে ডাকছিল বাবদাতার ধর্ম থেকে আমাদেরকে ঘুরাই দেওয়ার জন্য পালটাই দেওয়ার জন্য নতুন ধর্মে নেওয়ার জন্য তুমি ধ্বংস হও এরকম করে গণ্ডগোল লাগাই দিল আর বেশ কিছু তারা ওনার ব্যাপারে উল্টাপাল্টা মন্তব্য করা শুরু করে দিল একটি রেবায়তে আসছে তারা বলল একদিন ওয়ালিদ আল ইবনুল মুহিরা এসছিল কাফরের এক বড় সর্দার মক্কায় আলু আলী দেবনুল বুগরা রসুল্লাহ সাল্লসলাম যখন দাবাত দিলেন এই দাবাত শুরু হয়ে গেল কিছু লোক ইসলাম কবুল করে ফেলেন আবুকাল সম্মানিত লোক কবুল করে ফেললেন আরো বেশ কিছু লোক আস্তে আস্তে আসলো এখন মক্কার কাফেররা লিডাররা খুব শঙ্কিত হয়ে পড়লো যে আমাদের সমস্ত নেতৃত্ব ক্ষমতা আমাদের পজিশন সব নষ্ট হয়ে যাবে সব নবীর পিছনে যাবে নিজের নেতৃত্ব হারিয়ে যাবে এই আশঙ্কায় পড়ে গেল আর খান ওয়ালিদ ইবনে নুগিরা এক বিরাট জিয়াফতের আয়োজন করলো সনা আলী কুরাইশিন তুআমান বিশাল দাওয়াত দিলো জিয়াফতের জিয়াফতকে কি বল না পাওয়া জিয়াফতি বলেন তাই না একই জায়গায় একই নাম আছে জিয়াফত দিলো বিশাল খাবার দাওয়াত আয়োজন করলো ফলাম্মা আকালু মিনহু খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে লোকটা আসছে নতুন এক দাওয়াত নিয়ে তার ব্যাপারে এখন তো কিছু ফেটনাই আমরা পড়ে গেলাম সে তো লোকদেরকে কনফিউজ করা শুরু করে দেবে তার কথা বলে টিকানো মানুষের কাছে তার ব্যাপারে অপপ্রচার প্রফাগান্ডা কোনটা দিয়ে আমরা করব বল সবে মতামত দাও ফল আবা আদহম শাহের কেউ বললো হ্যাঁ জাদুকর হিসাবে বলে দিই আমরা গত সপ্তাহে এ লাইনে হাজি সাহাটা শুনছেন অকল বা ধুমলা হিসাবে সাহে কিছু আবার তাদের মধ্যে বলে না ভাই জাদুকর বললে কেউ বিশ্বাস করবে না আমাদেরকে এটা বললে কাজ হবে না তাহলে কি বলা যায় কল বাহেন বলো গণকলা ধেন কেউ কে বলবে হাত গণনা করা অভ্যস্ত ওনার জীবনে ছিল না এটা বললেও বিক্রি হবে না প্রপাগান ফেল করবে লোকরা আমাদের উল্টো মিথ্যা বলবে এটাও কাজ হবে না তাহলে কি করা যায় কল বা ধুমস আহ বলো কবি খুব বহু কবি না হলেও কিছু কবিতার মতো শরীফের সন্দেহ মিলিত হিসেবে সের না এটা পুরো কবিতা হলো না আর উনি তো আগে কবিতার কোন কবি কবি ভাব আমরা দেখিনি কোন সময় এটাও বিক্রি হবে না কি করা বিশ্বাস না করে পারবো না কাজের সাবধান ওর কাছে যাইও না শেষ পর্যন্ত আলা আল্লাহর ই শেষ পর্যন্ত তারা এটাই সিদ্ধান্ত নিল মেজরিটি ভিত্তিতে রেজলিউশন হলো আমরা এটাই প্রচার করি যে সে হলো জাদুকরিয়ান তার কাছে যেতে সাবধান তার কথাও শোনার দরকার নাই কাছেও যাওয়ার দরকার সব দূরে দূরে থাকো এখন কাছে না আসলে তিনি দাওয়াত দিবেন কেমনি দেখা গেল তিনি দাওয়াত দিতে গেছেন ওনাকে দেখে ও দূরে চলে যাচ্ছে দাওয়া দেবে না তুমি মুশকিল পড়ে গেলো এখন দাওয়াত দিবেন কেমনি ডিউটি কেমন পালন করবেন যখন এই খবর আসলো এবং তিনি দেখতে পেলেনা কারণে তখন তিনি নিজে খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন এবং চিন্তা করতে করতে তিনি কম্বল মুড়ে দিয়ে শুয়ে গেলেন তখন আল্লাহ তালা ওনাকে ডেকে বলেছেন ইয়া ইউ হালমুদ্দাসের কুম আনন্দের এটাও একটা রেওয়াজ আছে যে হে কম্বল ময়দেশ হবে না মানুষ শুনবে না পালায় শুনতে চায় না তারপরেও বলতে হবে এই ডিউটি করতে হবে এবং আল্লাহ পরবর্তী পর্যায়ে আরো আয়াত করেছেন নুহা আলাহিস্লামের ঘটনা বলছেন যে নুহা আল্লাহ সাল্লাম বললেন কতদিন দাওয়াত দিলাম সাড়ে নয়শো এমন কি আল্লাহ দাওয়া আমি তাদেরকে গোপনে বলেছি ব্যক্তিগতভাবে ভাবে পার্সোনালি কানে কানে বলেছি আবার ওপেনলিও মাহফিল করে সমাবেশের আয়োজন করে বলেছি এমন হয়েছে কবুল তো করেই না এখন আমাকে দেখলে কানে আঙ্গুল ঢুকাই দেয় নুহার মধ্যে আঙুল ঢুকিয়ে দেয় যেন আমার দাওয়াত না শুনি এরকম সব নবীদের সঙ্গে এটা হয়েছে সুর উল্লাহ সাল আল সাল্লামকে আল্লাহ তালা বলছেন যে ওয়ালির কা কিছু এগুলো উল্টাপাল্টা করলে একটু সবর করেন আপনি উল্টা পাল্টা মন্তব্য করছে প্রপাগা করছে আপনাকে দেখে কথা না শুনে ভেঙে যাচ্ছে আপনি একটু সবর করেন সবর করেন আমি এই সীমালঙ্গনকারীদেরকে সাবধান করে দিচ্ছি যখন সিংকায় ফুক দেওয়া হবে সেদিন তাদের জন্য খুব কঠিন হবে কিরকম তারা সেদিন আমার কাছে ফেস করবে ওই দিনটা কত কঠিন হবে সেই অবস্থা তাদেরকে স্মরণ করিয়ে দেন এবং ইসরাফিলাম বলেন ও কাইফা উন আাহ কর্নে কাদ তাকামাল কর্না যে নবী করিম সাল্লা বলছে আমি কিভাবে নিশ্চিন্তে নামত এনজয় করব আর হাত্তা যা হাতা হইয়েন তাদের এমনকি ফুঁ নিয়েছেন যে ওনার কপালও ধরে ফুঁ নিলে একটু ভাঁজ হয়ে যায় ফুটা ধরে রাখার কারণে মুখের মধ্যে কপালে ভাঁজ পড়ে গেছে মনে করে আমি কিভাবে নিশ্চিন্তে খালি দুনিয়ার নেয়ামত ভোগ করব আমি তো সেই আখেরাতের কথা মনে রাখতে হয় এখন এই কথা যখন হাজির যখন তিনি বললেন যে কিভাবে নিয়ামত এনজয় করবো নিশ্চিন্তে দুনিয়ার ভোগ এবং আরাম আয়সে শুধু ব্যস্ত থাকবো এই কথাগুলো শোনার পরে ও আল্লাহ নবী এইরকম যদি অবস্থা হয় এত পেরেশানের কথা যদি হয় এখন আমরা কি করতাম বলেন ওনার অবস্থা দেখে সাহাবাই কেরাম ও গেলেন তো আমরা তো অনেক নিয়ামত ভোগ করতেছি দুনিয়ার বিষয়ে ছুটাসুটি করছি আবার তুমি এগুলো না হইলে চলে না কি করতাম কি করতাম তোমাদের তোমাদের ডিউটি পালন করবা কিন্তু শুধু এই স্লোগান বলো যে আল্লাহ তালা আমাদের জন্য যথেষ্ট তা তিনি সবচেয়ে বড় ভরসার জায়গা সবচেয়ে বড় সাহায্যকারী ইন আল্লাহ ওই বিপদের দিনে সাহায্য করবেন যেদিন অত্যন্ত কঠিন দিন হয়ে যাবে আসির সেদিনটা হবে অত্যন্ত সদীদ অত্যন্ত কষ্টকর দিন এত কষ্ট হবে কি কষ্ট হবে সূর্য কদ্দুর নিচে নেমে আসবে মাথার এক বিঘট উপরে থাকবে মগজগুলো গরমের চোটে টক করতে থাকবে উতরাতে থাকবে কোন ছায়া থাকবে না আল্লাহ তালার আর সে ছায়া ছাড় এই কঠিন দিন সেই কঠিন দিনে আল্লাহ তালা ছাড়া আর কেউ সাহায্য দেওয়ার নেই আল্লাহর কাছে সাহায্য চাও এই আয়াত এর মধ্যে কি মেসেজ আছে এ কথাটা আবার তোর তোমাটা শোনেন দেওয়া হবে বড় কঠিন দিন অত্যন্ত কষ্টের দিন হবে সেদিন আল আলাস কাফেরদের জন্য দিনটা কোন রকমই সহজ হবে না মানে অত্যন্ত কঠিন হবে কাফেরদের দিনটা সেদিন এই আয়াত তালাবাত করছিলেন বসরার কাজী সাহেব যিনি কাজী ছিলেন তিনি এই আয়াত করছিলেন ফজর নামাজে তিনি রাহমাহুল্লাহ তিনি বাসরার মসজিদে ফজর নামাজে ইমামতি করতে এই সুরা আল মুদাসের দিয়ে শুরু করলেন এই আয়াতে যখন আসলেন সিংহায় দিন ফুক হবে সেদিন বড় কঠিন দিনটা হবে কাফেরদের জন্য সেদিন অত্যন্ত কষ্টের কারণ হয়ে যাবে এই আয়াতে যখন তিনি তেলাওয়াত করলেন নাকুর, আলাল ফালামাউল ফিন এই আয়াতের অর্থ তিনি যখন উপলব্ধি করলেন ওনার মাইন্ড অর্থটা ঢুকে গেল তিনি আউট অফ কন্ট্রোল হয়ে এক চিৎকার দিয়ে ফেললেন নামাজ পড়া থেকে বিষম চিৎকার দিলেন একটা সেই চিৎকারের সঙ্গে তিনি রাহেমুল্লাহ চিৎকার দিয়ে তিনি পড়ে গেলেন এবং সেই পড়াতে ওনার মৃত্যু হয়ে গেল ইন্না এই তো হল কোরআন তেলাবাতের অর্থ আমরা তো ওইরকম তেলাবাত করতে পারি না ওইরকম অর্থ বুঝি না বুঝলেও আমাদের মাইন্ডে থাকে না অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায় মানুষ যদি বুঝতো যে এক একটা করণের আয়াতের মধ্যে কি কথা আছে বক্তব্য আছে তাহলে আমাদের জীবন এরকম থাকত না এখন যেরকম আছে আমাদের পেরেশানি অন্যরকম হয়ে যেত লোভ লালসা কি এরকম পরেশান করে ফেলত না আখেরাতের আগুন থেকে বাতার পেরেশানিটা ডমিনেন্ট হয়ে যেত এই কাফেরদের এই কঠিন দিনের কথা বললেন আল্লাহ তালা জাহান নামে কেমতের এত কঠিন কষ্ট তাদের হবে ওকে এখন দুনিয়ার মধ্যে তো কিছু হচ্ছে না রসল্লাহ সাল্লা সালামকে এত কষ্ট দিচ্ছে এদের সীমা লঙ্ঘন দিনের পর দিন বেড়েই যাচ্ছে দুনিয়ার মধ্যে এখন কতদিন তাদের হায়া থাকবে কতদিন রসল্লাহ সাল্লাহ সাল্লাম এগুলো সাফার করবেন এটা তো সমাধান হইলো না যে আখ এত কষ্ট হবে তাদের এখন দুনিয়াতে তো কিছু হচ্ছে না এই কমপ্লেন আমাদেরও আসে তাই না আসে না যে কাফের দের কল্লা তালা বুঝলাম তো ফিনারে রাহানামা খালিদিনা দিবেন এখন যে আমাদের বারোটা বাজে দিচ্ছে ইসলামের বেদে খালি দুশ্মী করছে এখন আল্লাহ করেনা আন আজিদ আপনি ছেড়ে দেন ওই সমস্ত জালিমগুলোকে দুশ্মন গুলোকে যাকে যাকে আমি নিজে তাকে একা পয়দা করেছি কয়জনে মিলে পয়দা করছিল একজন আল্লাহ তালা আবু জাহাল বলেন আবু আহাব বলেন আলু অলিদ্দিন বুকরা বলেন সোবা বলেন ওতবা বলেন সমস্ত ফেরাউন বলেন নমরুদ বলেন সবাইকে আল্লাহ তালা একাই পয়দা করেছেন আবার অহিদা অর্থ হলো সে একা একা তার পয়দা হয়েছে মানে মায়ের প্যাট থেকে একাই আসছে তার কোন সঙ্গীসাথী কেউ ছিল না একা আসলো তাকে আমি কত উপায় বের করে দিলাম কেউ কেউ বলবে সবাই তো একে আসে না কেউ কেউ তো আবার টুইনসও আসে আসে না ট্রেন সন্তান তো জমা সন্তান আসলেও দুইজনের তখন কোনো খবর থাকে দুই ভাই একসঙ্গে যাচ্ছি প্রত্যেকে তার নীদের তালে আসে সে জানাই না যে তার সঙ্গে আরেকজন আসে যাত্রী একাই আসে সে একা আসছিল আর একাজে যে আসছে কিরকম করে একদম অসহায় হয়ে আসছে এত অসহায় কোন বাচ্চা পৃথিবীতে এত অসহায়ও আসে না ছাগলের বাচ্চা বলেন গরুর বাচ্চা বলেন যে কোনো জানোয়ারের বাচ্চা বলেন পাখির বাচ্চা বলেন মুরগির বাচ্চাগুলো দেখেন ডিমের ভিতরে থাকে মুরগিটা এভাবে তার নোখ দিয়ে তখন ডিমের খোসাটা ফুটিয়ে দেয় বাচ্চা বের হয়ে আসে যে ডিমের খোসা থেকে মা এসে হাঁটা শুরু করে দিয়েছে কিতকিত করতেছে আর ছোট গাড়ি যখন গরু ছাগলের বাচ্চা হয়েছে তামসা দেখতে গেছেন না বাচ্চা হিসাবে ছোট বয়সে আমরাও গেছি প্যাটার থেকে বাইরে এসে এক দিলাপ দিয়ে দাঁড়াই গেছে না তার চিৎকার করতে পারে আর কিচ্ছু পারে না এত অসহায় করে সে দুনিয়াতে আসছে এই মানুষ এখন একটু জওয়ান হয়ে মাসা কি তারা হয়ে গেছে তাকে আমি অনেক লম্বা চূড়া সহায় সম্পত্তির অধিকারী করে দিয়েছি তাকে দুনিয়ার মধ্যে ভালো সম্পত্তি সহায় সম্পত্তির মালিক করে দিয়েছি এতে করে সে খুব বেশি তার পজিশন পাওয়া ও বা নীনা অনেক ছেলে মেয়ে দিয়েছি তার অনেক আওলাদ বংশ বিস্তার হয়ে গেছে তখনকার জমানায় তো যার ছেলে মেয়ে বেশি ছিল তার জন্য বড় নিরাপত্তার বিষয় এটা তার পার্সোনাল একটা আজকালকার জমানায় উল্টা হয়ে গেছে কম নাও তাই না তখনকার জামানায় ছিল ছেলে মেয়ে বেশি হয়ে গেলে তার অনেক পাওয়ার হয়ে গেল কারণ সবগুলো তার বাহিনী হয়ে গেছে তার ফোর্সান তার সামনে আসে সবাই তার উপরে কেউ হামলা করলে যদি দশজন ছেলে থাকে সবগুলা ডিফেন্ড করতেছে তাকে তাকে অনেক ক্ষমতার অধিকারী করেছে কেউ লিডার হয়ে গেছে খুব গর্ব অহংকার দেখা এগুলাকে মিস করে পাওয়ারকে এবং ক্ষমতাকে এবং সম্পদ কে আন ইয় আবার সে আমি তো তাকে সব দিলাম সে সব নিজে জোগাড় করেছে দিয়েছেন হল্লা তারা দিয়েছেন মালিক সম্মানের মালিক ক্ষমতার মালিক গদির মালিক টাকার মালিক আমির গরিব করার মালিক সবকিছুর মালিকেনা কার হাতে আল্লাহ তালার হাতে আমি তাকে সব দিয়েছি আবার সে আরো পাইতে চায় আরো পেতে চায় যে ধনী তা আরো যেতে চায় সেটাও আল্লাহ হবে না সে আরো চায় যে তাকে যেন আরো বেশি করে দেয় আমি এটাও আবার চায়। কিন্তু এই দেওয়ার কারণে পাওয়ার কারণে চাওয়ার কারণে সে কি আল্লাহ তালার ধরা সবার বাইরে চলে গেছে কাল্লা কখনো নয় সেগুলো পেয়ে পেয়ে এগুলোকে মিসইউজ করে ক্ষমতাকে অপব্যবহার করে আমার সঙ্গে দুশ্মনী করার আস্থা বেছে নিয়েছে আমার দিনের সঙ্গে দুশ্মনী করেছে আমার ওয়াহির সঙ্গে দুশ্মনী করেছে আমার আয়াতের সঙ্গে দুশ্মনী করেছে আমার নবীর সঙ্গে দুশ্মনী করেছে আনি আনীদ সীমালঙ্ঘন করেছে সাউদ হেকু হু সৌদা আমি তাকে সৌদ জায়গায় নিয়ে তাকে নামের একটা জায়গার কথা বিভিন্ন রেগায় আসছে যে একটা পিছলা পাথর বলা হবে এখানে উঠো একটি উঠে গিয়ে ধস করে পিছরা পড়ে নিচে পড়ে যাবে এই একটা সাউদ জায়গায় নিয়ে তাকে জাহান নামের সাধারণ জায়গায় না রেখে সউদের মধ্যে উঁচুতে উঠাবো উঠে তখন সে পিকের মধ্যে উঠবে সেখানে ফার্স্ট করে পিছলা আবার পড়ে যাবে আবার উঠতে তাকে বলা হবে আবার সে পড়ে যাবে এরকম করে তাকে শাস্তি দেবো আমি চিন্তা করলো আর একটা ধারণা করলো কি চিন্তা করলো এই কোরআন কি জিনিস এই নবী কি ওই যে একটু আগে বলা হয়েছে আন্দাজ করি একটা বলো প্রফাকা করার জন্য তিনি কবি তিনি গণক তিনি জাদুকর সে কি করলো উল্টা পাল্টা ওনাকে তহমত দেওয়ার জন্য ধ্বংস হোক লাল তার প্রতি সে কিরকম উল্টা পাল্টা ধারণা করলো আমার নবী শান সম্পর্কে এত ভালো মানুষকে পাঠিয়েছি। সারা আরবের মধ্যে দ্বারা থেকে আল আমিন টাইটেল দিয়েছে তার ব্যাপারে এরকম অন্যায় কথা ছেড়ে দেয় প্রপাগান্ডা করে করে আজকে দেখবেন আলে মোলামা সারা দুনিয়ার লক্ষ লক্ষ লোক যাদের কথায় দিনের দাওয়াতে এসেছে ইসলাম কবুল করেছে তাফসির শুনেছে তাদের ব্যাপারে কি কাহিনী মার্কেটে আসছে মিডিয়ার মধ্যে নিয়ে আসতেছে দেখছেন একই তরিকা না কাফেরদের তরিকায় আজকে ব্যবহার করা হচ্ছে ধংস হোক তারা যারা এরকম অন্যায় কথা রচনা করে আন্দাজ করে ছেড়ে দেয় সুম্মা কুতিলা কেই ফেকাত আল্লাহ লিচ্ছেন তাদেরকে তাদের প্রতি ধ্বংস হোক তারা অন্যায় কথা চিন্তা করে আর ছেড়ে দেয় এরকম ভালো লোকগুলোর ব্যাপারে সে আবার এইরকম উল্টা পাল্টা কথা বলে তারপরে দেখলো যে না হ্যাঁ এটা তো হয় নাই এটা টিকবে না তারপরে সে নিজের চেহারাকে কুচকাইয়ে ফেললো আ সে তারপরে নিজে বলে বলতে থাকলো যে না এটা হবে না তার চেহারাকে চামরাকে কুচকিয়ে নিয়ে বিরক্ত হয়ে দুশ্মনী প্রকাশ করে সে আবার চলে গেল দিকে চলে চলে গেল পেছনে এগিয়ে আসলো না দিনকে কবুল করার জন্য এই কোন আনকে শোনার জন্য গ্রহণ করার জন্য কালিমা পড়ার জন্য ওয়াস্ত্যাকবার তাকাব্বর দেখালো ক্ষমতাসীনটা তাকাব্বর দেখায় সেই জমানা দেখেছে আখারি জমানাতেও দেখায় এসেকবার করে তাদের একে কথা গর্ব অহংকার ক্ষমতা দাপট কিরকম ভাবে ফুটে ওঠে বলল যে এগুলা এই কথা শুনো না কর নামে কিছু যেগুলো আল্লাহর কাছ থেকে আসে না এইগুলো জাদুর কথা এইগুলা শুনলেই আসর হয়ে যায় জাদুর আসর হয়ে যাবে কাছে যায় না ان هذا الا قول البشر ايগুলা মানুষের বানানো কথা সারা আল্লাহর কোন كلام না সাউসলিহি সাকার আল্লাহ তাআলা বলেন সাকার জাহান্নামে তাকে ভালো করে জ্বালাবো ওয়া মা আদরাকমা সাকার সাকার কি জিনিস আপনি কি জানেন লা তুক্বি ওয়ালা তাদার কোন অস্তিত্ব বাকি রাখবে না আগুনে পুড়ে অস্তিত্ব একদম শেষ করে দেবে আবার নতুন করে চামড়া গজে উঠবে এই জাহান নামের ডিউটি করতে জাহান নামের দ্বারকা হিসাবে তো এই অংশটুকুর আরেকটা লম্বা তাফসির আছে একটা বিরাট ঘটনা আছে অলিদ আল এম এল মুার পক্ষ থেকে আমরা সেটা আগামী সপ্তাহ সময় জন্য রেখে দে